হামদুলিল্লাহ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 بسم الله الرحمن الرحيم الله الذي خلق السماوات والارض وانزل من السماء ماء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الليل والنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وَآتَاكُمْ مِنْ كُلِّ مَا سَأَلْتُمُ وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنْسَانَ لَظَلُومٌ كَفَّارٌ أَنَنْتُمْ بِاللَّهِ আলহামদুলিল্লা তিলাম যে আজকে নামাজও তিলাবত করেছি আলহামদুলিল্লাহ অরবুলা আলমিন তার কিছু নেয়ামত সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছেন যেগুলো আমাদের চোখের সামনে বড় বড় নেয়ামত তিনি বলছেন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন এগুলো বড় নিয়ামত আমাদের জন্যই পানি আসছে আসমান থেকে উপর থেকে পানি ফেলছেন যেই পানি দ্বারা জমিন থেকে তোমাদের জন্য আমি ফল ফলাদি ফসল উৎপন্ন করছি তোমাদের জন্যেই এই বড় নিয়ামত আমরা ভোগ করতেছি এগুলো চোখের সামনে অশাক্ষরাল কুমুর ফুলকা আসমান জমিন সৃষ্টি করেছেন সমুদ্র নদী নালা এগুলোকে আমাদের খেদমতের জন্য গুলা আলমী নিয়োগ করেছেন সেগুলোতে নৌকা ভাসে জাহাজ ভাসে ভারী জিনিস ডুবে যাওয়ার কথা আল্লাহ ভাসায় ভাষায় ভাষায় আমাদের জরুরত মেটানোর ব্যবস্থা করতেছেন চন্দ্র সূর্য নক্ষত্র সৃষ্টি করেছেন এগুলো আমাদের খ্যার মতো নিয়োজিত আছে এরকম অনেক নিয়ামতের কথা বলার পর রবুল্লাহ আলমিন বলছেন তাই তাইন তুমি যা চেয়েছ এরকম অনেক নিয়ামত তুমি যা চাচ্ছ আমি সবই দিই তোমাকে আলামিন দিয়েছেন সব নিয়ামত আমরা আসলে পাই কি না যা চাই তাই পাই কিনা অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে আমি তো অনেক দোয়া করি আল্লাহর কাছে আমার দোয়া তো কবুল হয়নি আমি তো বাই নেই এখানে নিয়ামতের কথা বলা হচ্ছে আমি যা চাচ্ছি সেটা আসলে আমার জন্য নেয়ামত কিনা এটা হলো দেখার বিষয় আমার কাছে মনে হচ্ছে নিয়ামত ছোট্ট বাচ্চা যখন আমার কাছে ধারালো ছুরি চাবে ব্লেড চাবে আমি তো তাকে দিব না আমি তাকে কি বলবো বাবা এটা নিয়েও না অন্য আরেকটা একটা চকলেট খাও কান্না শুরু করছে কান্না থামানোর জন্য সে যা চাইছে আমি তাকে তা দেই নেই কেন দেই নাই ওটা তার জন্য নিয়ামত না এটা তার জন্যে ক্ষতিকর তো আমি হয়তো আমরা অনেক কিছু আল্লাহর কাছে চাই কিন্তু পাই না মনে হচ্ছে যে পাই না আল্লাহ দোয়া কবুল করেন না গোনার গা এজন্য বা বিভিন্ন কারণ থাকতে পারে আমরা নিজে নিজেই সিদ্ধান্ত নেই আসলে আল্লাহ ওই সমস্ত জিনিসগুলো আমার জন্য ভালো মনে করেন না বলেই জানে আমি যেমন আমার বাচ্চার ভালো চিন্তা করি তার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহ তালা আমার ভালো চান কারণ আমার বাচ্চার চেয়ে আল্লাহ তালা আমাকে তার মাহবুবকে অনেক বেশি মোহাব্বত করেন আমি আমার বাচ্চার জন্যে যতরূপ মহাব্বত আমার দিলের মধ্যে রব্বুলি আলমিন তার বান্ধাকে তার চেয়ে অনেক বেশি মহাম্বত করে আমি যা চাই তাই পাব। এটা রব্বুল্লা আলামিন আমার উপর অসন্তুষ্ট নারাজ বা তিনি দেন না অভাব এইরকম কিছু না বরং হাজির শরীফে তো আসছে আল্লাহ তালা বলেন্লা রসুল বলেন উল্টা দুনিয়ার মানুষের কাছে চাইলে বিরক্ত হয় একবার দুইবার দিয়ে বিরক্ত হয় আর দেয় না মা বাবাই বিরক্ত হয়ে যায় আমার রবের ভিন্ন ওই জায়গার চিত্র রসুল বলেন মল্লম্লা আল্লাহ বরং না চাইলে অসন্তুষ্ট হন আল্লাহ না চাইলে অসন্তুষ্ট হন আল্লাহ চায়ের বান্দা আমার কাছে বারবার চায় যা চাওয়া দরকার আমার কাছে চায় চাইব তো আল্লাহর কাছেই দাতা তো তিনি ক্ষমতাবান তিনি দিবেন তো তিনি হ্যাঁ অনেক বিষয় যেগুলো হাদিস শরীফে যেটা আসছে যে কেয়ামতের মাঠে আমল নামা যখন বান্ধা হাতে পাবে এমন অনেক আমল পাবে অনেক নেয়ামতের ফায়সালা তার জন্য হবে সে বলবে আমি তো এগুলো চাই নাই অরবুলি আলেমিন বলবেন তুমি দোয়া করেছিলে এটার পরিবর্তে এটা দিলাম দুনিয়ায় কবুল করি নাই তোমার ফায়দার জন্য। তো যা চাও তোমাকে তাই দিচ্ছেন নিয়ম সেটা যদি নিয়ামত হয় দেওয়ার মতো যদি হয় আমি বান্দা জাহেল। আমার জন্যে কোনটা উপযোগী সেটা না বুঝি যখন চাই আল্লাহ তালা তো সেটা দিবেন না আমাকে যেহেতু আল্লাহ তালা আমার ভালো চাপ তারপর বলতেছেন যে কিছু নে আমদ তুমি দেখতেছ চন্দ্র সূর্য নক্ষত্র ফসল ফলাদি, আহ আসমান জমিন কিছু নে আমদ তুমি দেখতেছো আবার কিছু নে আমি চেয়ে নিচ্ছ সব কিছুর পরেও এমন বহু নিয়ামত আছে ইন এমন আছে। যেগুলো তুমি যদি থাকো গণেশ করতে পারবা কত বড় নিয়ামত ও বহু নিয়ামত শুরুতেই চিন্তা করেন না আজকে যদি আমি মানুষ না হইতাম তা যদি আমাকে বানর বানাইতেন এটা তার এরা যায় ছিল কিনা ক্ষমতায় ছিল কিনা রব্বরে আরামিন কুদ্রত এ ছিল কিনা আল্লাহ তালা আমাকে মানুষ বানাইবেন এটাকে আল্লাহ তালার কাছে আমরা কেউ প্রার্থনা করেছিলাম তো এই নিয়ামত চাওয়া ছাড়াই পেয়েছে কিনা আল্লাহ আমাকে মানুষ বানাইছেন এই নিয়ামত আমি চাওয়া ছাড়াই পাইছি চাইনি আল্লাহর কাছে কে চাইছে আল্লাহ আমাকে মানুষ বানান কে চাইছে কেউই না তো এই নিয়ামত আল্লাহর কাছে আমি চাওয়া ছাড়াই পাইলাম কত বড় নিয়ামত আশরফুল মখলুকাত সৃষ্টির সেরা এই নিয়ামত তারা আল্লাহ তালা আমাকে ধন্য করেছেন আজকে আমাকে বানর বানাইতে পারতেন রব্বুল আলামিন যে আমার গলায় কেউ রসু ঝুলাই রাস্তায় আমাকে নিয়ে খেলাম আজকে আমাকে কুকুর বানাইতে পারতেন যে মানুষ আমাকে ধাওয়া করত নিঃকৃষ্ট জীব জন্তু বানাইতে পারতেন আল্লাহ ছিল কুদ্র ছিল আলমিন আমাকে মায়া করে মানুষ বানাইছে তারপর চিন্তা করে মানুষ বানায় অরব্বুল আলমিন আমাকে ইয়াহুদিন তাদের ঘরেও আমাকে দুনিয়ায় আনতে পারতেন তাদের মাধ্যমে মুসলমানের ঘরে না হয়ে আমি তো হিন্দুর ঘরে হইতে পারতাম পারতাম কিনা হিন্দুর ঘরে যে সমস্ত মানুষগুলো জন্ম নিচ্ছে আমার মতোই তো মানুষ অথচ আমি হিন্দুর ঘরে জন্ম না আনিয়া মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি এটাও আমার জন্য কত বড় নেমত কারণ ওই অমুসলিমের ঘরে জন্ম নেওয়া মুসলমান হওয়া এটা তো অস্বাভাবিক মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আজকে আমি মুসলিম نعوته تبكتا كان انتحدث في سرقوة كل مولود يولد على الفطر فأبواه يهويدانه أو ينصرانه أو يمجسانه كل مولود يولد على الفطر رتك تششو جتول ششو جمعوني رتك ششو فطرت روبر جمعوني فطرت کی ফিতরত হচ্ছে ফিতরতে ইসলাম প্রত্যেকটা মানুষ জন্ম নেয় ইসলাম কবুল করার ওই মানসিকতা নিয়ে কারণ আমরা সবাই মুসলমান হয়ে আসছি সবাই আলমে ছিলাম আলমে আর ওয়াহতে সমস্ত রোহ গুলাকে আল্লাহ সৃষ্টি করেছে করেই তো আমাদের ঠিক আছে স্বীকার রবুল আলমী হ্যাঁ রব্বুল আলমী সমস্ত রোহ গুলাকে সামনে নিয়ে স্বীকার আমি কি তোমাদের রব নই তখন আমরা সবাই বলেছিলাম করু সবাই বলেছিলাম বেলা আপনি আমাদের রব রবকে অস্বীকার করে কেউ দুনিয়াতে আসে নাই রবকে স্বীকার করেই সবাই আসছে তো আমরা তো সৃষ্টিগত রব্বুলি আলমিন সৃষ্টি করেছেন আমাদেরকে ওই মুসলমান হয়েই আমরা দুনিয়ায় আসি। কিন্তু রসুল বলছেন সাল্লা আলিয়াল্লাম যে তার বাবা মা তাকে ইহুদি বানায় নাসারা বানায় মূর্তি পূজারি বানায় অগ্নি পূজারই বানায় কে বানায় মা বাপ পরিবেশ পরিস্থিতি হিন্দুর ঘরে জন্ম নিছে ওই শিশুটা মুসলমান হয়ে জন্ম নিছিল। বাবা মার দেখা দেখি সেও মূর্তি পূজা করা শুরু করছিল বাবা মার দেখা দেখি সেও অগ্নি পূজা করে বাবা মার দেখা দেখি খ্রিস্টান বিশ্বাসী বিশ্বাসী হয় ইয়াহুদি হয় বাবা মার অনুকরণ করে তো আজকে মুসলমান বাবা মার ঘরে জন্ম নেওয়ার কারণে আল্লাহ তাল আর কত বড় কুদরত কত বড় নিয়ামত আমার উপর যে আমি ওই ছোট্ট বাচ্চা দুনিয়ার মানুষ একদিকে গেছে আমার বাবা মা আমাকে হাতে ধরে আল্লাহর পর্যন্ত পৌঁছে আমার বাবা আমাকে হাতে ধরা মসজিদ পর্যন্ত নিয়ে আসছেন এটা আল্লাহ তাল নিয়ামত এটা আল্লাহর কাছে আমি চাইনি নেই আমি বলি না আল্লাহর কাছে হে আল্লাহ আমাকে মুসলমান ঘরে আপনি পাঠান বলছেন নাকি কেউ বলেন কেউই বলি নাই তো আল্লাহ তালা এই নিয়ামত আমাকে দিস চাওয়া ছাড়াই চাওয়া ছাড়া পাইছি এই জন্য কোনো কদর নাই। আমি যে মুসলমান হিসেবে জন্ম নিলাম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা দরকার মানুষ হিসেবে জন্ম নিলাম সুক্রিয়া আদায় করা দরকার এই শুকুর নাই মুসলমান হওয়ার সুক্রিয়া নাই বরং আমি যেন মুসলমান হইয়া না খুশ এটার প্রমাণ হচ্ছে কারণ মুসলমানের যে সিস্টেম মুসলমানের যে নিয়ম নীতি শরীয়ত এগুলো আমার কাছে পছন্দ না আমি ইয়াহুদিন আসার খ্রিস্টানদের ওই চালচলন তাদের পোশাক আশাক তাদের কথাবার্তা তাদের জীবন পদ্ধতি চলার এই সব কিছুকে আমি কবুল করতেছি তাইলে কি বোঝা মুসলমান হয়ে আমি সন্তুষ্ট না আমাদের এক ভাই আলিম হোসেন আমাদের এক সময় সহকর্মী তো বাচ্চাটাকে স্কুলে পড়াইতেছে তা আমরা এটা নিয়ে খুব সমালোচনা করতাম যে বাচ্চাটাকে স্কুলে দিছে দোষের কিছু না তা আমরা সমালোচনা কেন করতাম এটা বোঝানোর জন্য কথাটা বলো যে ওই মাওানা সাহেবের বাবা ছিলেন না আমার স্কুলে তার মানে কি আমরা বলতাম আর কি তার মানে কি তাহলে উনি আলেম হইয়া সন্তুষ্ট না যে আমি আলেম হইয়া ভুল করছি আমার সন্তানকে আলেম বানাবো না এইরকম কিছু কেন করতেছেন আমরা খুব আলোচনা করতাম ও ভাই আজকে সমস্ত মুসলমানের হালত আমাদের এই যে আমি মুসলমান হয়ে মনে হয় যেন আমি সন্তুষ্ট না যদি আমি মুসলমান হয়ে সন্তুষ্ট হই তাহলে আমি কেন ইয়াহুদিন আসার অনুসরণ কর আমি কেন খ্রিস্টানের পথ পদ্ধতিকে আমার জীবনের পদ্ধতি বানাবো হ্যাঁ আমি অমুসলিমদের কৃষ্টি কালচারের সাথে নিজেকে জড়াইয়া নেব কেন কেন এই দুদিন দিন তিন দিন আগে আফসুস লাগে হিন্দুদের রং মাখামাখির যে খেলা হোলি খেলা আহ আহ মুসলমান ছেলে মেলারা ইউনিভার্সিটি কলেজের ছেলে পেলেরা মেয়েরা ছেলেরা একাকার হয়ে গেছে কারা সব হিন্দুর ছেলে সব হিন্দুর ছেলে মেয়ে বহু মুসলমানের সন্তান সেখানে গিয়া শরীফ এটা তাদের একটা ধর্মীয় বিশ্বাস ধর্মীয় প্রোগ্রাম সেখানে তারা গিয়া শরীখ হয় ও মুসলমান একটু আত্মসম্মানে লাগে না যে তারা কোনো তোমার মসজিদে আসার আগ্রহ প্রকাশ করছে নাকি যা আজকে যা তোমার সাথে আমি নামাজ পড়ব তারা তো কোনোদিন প্রকাশ করে নাই খুব কম যদি কারো মনে থাকে এটা খুব কম আজ থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর হবে মনে হয় ছোট্ট তখন আমরা এই আউটনা প্লাজা এখানে একটা মাদ্রাসা ছিল রশিদিয়া মাদ্রাসা আল্পনা প্লাজাটা যে জায়গায় এখন ওই জায়গাতে তিনতলা ছিল তো আমরা পড়তাম এখানে আসা যাওয়া করে পুরাণ যারা আছেন মনে আছে হঠাৎ মাগরীবের সময় আমরা দেখলাম পুরাণদের মনে থাকার কথা যে একজন বয়স্ক মহিলা বিদেশি নেই হাতে একটা কবুতর নিয়ে মসজিদে ঢুকে গেলো ঢুকে ওখানে বসে দেন দেওয়ালের মধ্যে দেওয়ালের এক মাগরীবের নামাজের সময় মনে আছে ছোট্ট তলার বসে গেছে তাকে কেউ সরাতে পারে না তার দিলের একটা কথা যে তোমরা যেই আল্লাহর এবাদত করতে মসজিদে আসছো ওই আল্লাহ কি তোমাদের আমার না এখন তার কে বুঝাবে তার দিলের মধ্যে ওই এক চেতনা আসছে যে তোমরা তো আল্লাহরই আবাদত করতেছো তো ওই আল্লাহ তো আমারও আল্লাহ তা আমি আল্লাহর ঘরে আসছি তোমরা আমাকে কেন শোনায় না দিনের বুঝ নাই কিন্তু ওই অনুভূতিটা তো তার আসছে যে আমি তো আল্লাহর কাছে আসছি পার্শ্ব কোনো হিন্দুকে পার্শ্ব কোনো খ্রিস্টানকে নামাজের জন্য নিয়ে আসতে অমুসলিম শেষ তার আসার অধিকার নাই এই মসজিদে ঢুকার হুকুম নাই কিন্তু এখন এত মানুষ প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এই পূজার মন্ডপ হচ্ছে সেখানে এত মানুষজন লোকজন থেকে আসতেছে না কারা মুসলমানের সন্তান সরস্বতী পূজা হয় স্কুল কলেজগুলোতে যে সমস্ত পূজাগুলো হয় শিক্ষা দেবী আসবে বলে ওই কথা ঢাকা ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ তারা সেখানে আয়োজন করতেছে আশ্চর্যকথা দেখেছি ছবি আজিত তামাশ ইসলাম স্টাডিজ অ্যারাবিক যারা পড়াশোনা করতেছে ইসলামের সাথে সম্পৃক্ত মানুষগুলোই আমরা চিন্তা করি যে এরাই তো কারা এরা শুধু মুসলমানের সন্তান না ইসলামী মাইন্ডের ছেলেপেরা তারাই যে আয়োজন করতেছে উদারমনা এটার নাম নাকি মুক্তমোনা এখন তো মুক্তমোনার সংজ্ঞা ভিন্ন উদারমনা হওয়ার সংজ্ঞা ভিন্ন এখন মুক্তমোনা মানি হচ্ছে যে রসুলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার সুযোগ পাওয়া সৈয়দকে নিয়ে আপত্তি করার মন্তব্য করার সুযোগ পাওয়া কেউ কিছু বলতে পারবে না এটা হচ্ছে মুক্তমনা কিন্তু যদি সেই একই বক্তব্য আমার দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেওয়া হয় একই বক্তব্য আমার দেশের বিরোধী দলীয় নেত্রী আগে যিনি ছিলেন তার ব্যাপারে দেওয়া হয় বা এতই ধরনের মন্তব্য যে মন্তব্য আমার রসুলকে নিয়ে করা হয় সেটা যদি আমার বাবা মাকে নিয়ে করা হয় রসুলের বিবিধেরকে নিয়ে যে মন্তব্য করা হয় সেটা যদি আমার মাকে নিয়ে করা হয় তাহলে তা আমি ঠিকই তেলে বেগুনে জলে উঠবো কারণ আমার কলিজায় লাগে ও মুসলমান তোমার রসুলকে কথা বললে তোমার কলিজায় লাগে না বরং যারা বলে তারা যখন কোনো কারণে আক্রান্ত হয় যদিও আমরা সেই পদ্ধতিতে আক্রান্ত হওয়াকে সাপোর্ট করি না কিন্তু কেউ যখন হয় তখন প্রতিবাদের ঝড় ওঠে যে একজন বিজ্ঞান মনস্ক মুক্তমানা মানুষকে দুনিয়া থেকে বিতাড়িত করা হলো বিজ্ঞান মনস্ক নাকি বিজ্ঞানসম্মত কথাবার্তা বলে শরীয়তের বিরুদ্ধে কথা বললেই বিজ্ঞানসম্মত হয়ে যায় আজীব তামাশাহ বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের সংজ্ঞা কি বিজ্ঞান কাকে বলে আ। ব্রিটিশ বিজ্ঞানীরা আমেরিকান বিজ্ঞানীরা এক বছরের উপরে গবেষণা করে শুধু বিজ্ঞানের সংজ্ঞা দিয়েছে সেটা হচ্ছে অনুসন্ধান খুঁজো খালি খুঁজো খুঁজা যেটা বের করতে পারবা বাস্তবতা এটাই বিজ্ঞান এটা দুই ধরনের একটা হচ্ছে প্রতিষ্ঠিত বাস্তবতা আরেকটা হচ্ছে সম্ভাবনা সেটা পরিবর্তন হয়ে যায় প্রতিষ্ঠিত বাস্তবতাগুলো কোরআন শিকার করে না দেখো খোঁজ নিয়া। আর যেগুলো তোমরা চেঞ্জ হয়ে যায় কোরআন বক্তব্য একটাই দিয়ে রাখছো তোমরাই কয়েকদিন পরে পরে পরিবর্তন হয়ে যাও পরিবর্তন হয়ে যায় তাদের অবস্থা বিজ্ঞান বিজ্ঞানমনস্ক মানুষগুলো নিজের ব্যক্তিগত ব্যাপারে বিজ্ঞানের প্রয়োগ করে না ওই শরীরতের জায়গায় যায় বিজ্ঞানের প্রয়োগ শুরু করে ওই অভিজিৎ যখন নিহত হইল ঢাকা মেডিকেল কলেজে তার বাবা যখন তার লাশ শনাক্ত করতে গেল কই সেখানে তো বিজ্ঞানের কোনো চর্চা হয় নাই সেখানে তো ডিএনএ টেস্ট করা হয় নাই যে আসলে আপনি তার বাবা কিনা অভিজিতের বাবার ডিএনএ টেস্ট হয়েছিল ডিএনএ টেস্ট হয়েছে যে এই অভিজিতের বাবাই কি ওই ব্যক্তি নাকি তোমরা যখন পাসপোর্ট করো নাম লেখো নাম লেখো পাসপোর্টের মধ্যে বাবার নাম ওই পাসপোর্ট দিয়ে ভিসা লাগাও ওই জাহেররা ওই কখন ওই পাসপোর্টের মধ্যে তো এই কথা বলো না এখানে ডিএনএ পরীক্ষার টেস্ট দিতে হবে যেই ব্যক্তি আমার বাবা ওই সমস্ত জায়গায় নিজের ব্যক্তিগত ব্যাপারে বিজ্ঞানকে প্রতিষ্ঠা করার কোনো ফিকির নাই সিকির হচ্ছে একটা জায়গায় সেটা হচ্ছে শরীয়তকে আক্রমণ করা যায় কোন সমস্ত বিষয়গুলো দেওয়া ওইটাই হচ্ছে বিজ্ঞান আর ওই সমস্ত কথা যারা বলবে তারাই হচ্ছে মুক্তমনা এখন এই উদার দুনিয়া উদার মুক্তমানা হইতে গিয়া এমন মুক্তমনা হইছি আমি মুসলমান না অমুসলমান আমি কি মুসলমান না হিন্দু আমার আফলাক আচরণ তেহজীব তামাদ্দুন সংস্কৃতি কিচ্ছুতে পার্থক্য করার কোনো সুযোগ নেই আশ্চর্য হারত ইয়ে মুসলমানের সন্তান সে ওই খ্রিস্টানদের সাথে গায়ে গা মিলাইয়া সে তার চেতনা প্রকাশ করতেছে চেতনাবাদীরা যখন ইসলাম ইসলামী মন মানসিকতার কোনো মানুষ যখন ওই মূর্তি টূর্তি এগুলো নিয়ে কথা বলে তখন তারা এই চেতনা বিরোধী হয়ে যায় কালকে দেখলাম একটা ছবি আশ্চর্য আজিত তামাশা মাথায় কোনো কিছু নাই ওই যে ভাস্কর্য টি শ্রীমোরে এটা তো তাদের সম্মানের প্রতীক প্রতিবাদের প্রতীক কত কিছু সম্মান ওই খেলার আনন্দ প্রকাশ করতে যায় ঠিক একদম বড় মূর্তিটার মাথার মধ্যে একটা গিয়া দাঁড়াইছে ছবি আমি দেখছি একদম বড়টার মাথার উপরে গিয়া আশ্চর্য কথা ঠিক ওই জায়গায় চেতনা চেতনা মানি হচ্ছে যে ইসলাম বিরোধিতা মানে চেতনা মুক্তমনা মানি হচ্ছে ইসলাম এবং শরীয়তের বিরুদ্ধে তুমি যা ইচ্ছা তাই বলবো এটাই হচ্ছে মুক্তমানা ঠিক একই বক্তব্য যদি আমার আর তোমার বিরুদ্ধে দেয় আমার দেশের যারা নেত্রী মানুষ তাদের বিরুদ্ধে দেয় তখন আমি এটা দেশদ্রোহী হয় না সে রাষ্ট্রদ্রোহী হয় না কিছুই হয় না ওই ওই সমস্ত ধারীরা ওই পতাকা বিশাল পতাকা বানানোর নামে যখন ওই ময়দানে যখন হাজির হয়েছে আমি দেখেছি ছবি হাজার হাজার পতাকা মাটির মধ্যে গড়াগড়ি সেগুলো সবাই পাড়াচ্ছে ওগুলোর মধ্যে বসছে চেতনার কোনো সমস্যা হয় না চেতনায় কোনো সমস্যা নাই কিন্তু ঠিক ওই ওই পতাকাটাকেই যদি কোনো মর বিশায় মাথায় মাকে মাথায় লাগে আমি দেখেছি মাথায় বাঁধছে মরু বিশাপ পতাকা ওইটাই নাকি চেতনা বিরোধী হয়ে গেছে পতাকারে মুশরাইয়া মর বিশাহ কি করছে দেখ আমি দেখেছি আমি পত্রিকায় ওই সমস্ত কথাবার্তা করে আওয়াজ না করে কথাগুলো শুনে চেতনা কোথায় মুক্তমোনা আমরা মুক্তমোনা উদারতা আল্লাহ আল্লাহ হেফাজত করুক এটা হচ্ছে আর কিছু না অপরাধ তারা করে ফেলেছে বড় অপরাধী আচ্ছা না চাইতেই কত বড় নেয়ামত তোমাকে দিয়েছিলেন আহ ওই নেয়ামতের শুক্রিয়া আদায় ঠাকুরের কথা রবুলা আলমিন যেটা বলছেন নিয়ামতের তুমি কিভাবে আদায় করতেছ আল্লাহ হেফাজত করো ও ভাই আমার হায়াতের প্রত্যেকটা বিষয়কে যদি একটু নিয়ে চিন্তা করি ও ভাই চিন্তা করি একটু আমার চোখের নিয়ামতের কথা চিন্তা করি সারা এই চিন্তাগুলো করি না আমি আমার নিয়ামত নিয়ে আমি আমার নিজেকে নিয়েই চিন্তা করি আমার পুরের বডিটার মধ্যে গোটা বিশ্বটা আছে এটা বিশ্ব আমার পুরটা বডিটা এটার মধ্যে লোনা পানি আছে মিষ্টি পানি আছে আমার শরীরের মধ্যে জঙ্গল আছে জঙ্গলে আবার জন্তু জীব কোন এগুলোও আছে সব আছে নদী নালা আছে আমার বডির মধ্যে সব আছে মাটির নিচের আবর্জনাও আছে এই বায়ু আছে আগুন আছে সব আছে আমি একটু আমাকে নিয়ে ফিকির করি রবুল্লা আলামিন এক অবস্থায় আমার মধ্যে কতগুলো নিয়ামত দান করছে যার চোখ নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন চোখ কত বড় নিয়ামত আল্লাহ আল্লাহর কাছে এই চোখের নিয়ামত চাইছি যার বাক শক্তি নাই কথা বলতে পারে না বাবা তাকে গিয়ে জিজ্ঞেস করেন এটা কত বড় নোম তার দিলের মধ্যে কত কষ্ট যার শ্রবণ শক্তি নষ্ট তাকে গিয়ে জিজ্ঞেস করেন সে কত কষ্টে আছে হ্যাঁ যার শরীর অসুস্থ এক বড় নিয়ামত সুস্থতা হাজি আশ্চর্য সাল্লাম বলেছেন এটা নিয়ম আর মকবর দুইটা এমন নিয়ামত আছে যেগুলোর মধ্যে মানুষ অধিকাংশ মানুষ ধোকায় পরে থাকে এই নিয়ামতের শুক্রিয়া আদায় হয় না এর মধ্যে একটা নেয়ামত হচ্ছে সুস্থতা আরেকটা নেয়ামত হচ্ছে অবসর সময় অবসর সময় পাওয়া এটাও একটা বড় নিয়ামত এই সুযোগটা উপরে আরামিং দিয়েছেন তোমাকে কাজে লাগাও অ্যাবাদতের কাজে লাগাও কাজে লাগাও না অবসর সময় কাজে লাগাও নাই সুস্থ যখন আছো তখন কাজে লাগাও নাই অবসর সময়ে কি বলছ কালকে করবো কালকে গিয়া এমন ঝামেলায় পড়ছ তোমার দ্বারা ওই অ্যাবাদত আর করা হয় নাই হ্যাঁ ঠিক ওই অসুস্থ সুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তি সে ভেতরে ভেতরে চিন্তা করতে কালকে করবে অসুস্থ হয়ে গেছে আর ওই অবাদত করা তার পক্ষে সম্ভব হয় নাই এই জন্য রসুল বলেন যে এই দুইটা বড় নিয়ামত এগুলোর মধ্যে অধিকাংশ মানুষ ধোকায় পরে থাকে কালকে করবে বুড়াকালে করবে হজ করবে বুড়াকালে করবে বাচ্চা বিয়ে দিয়ে করবে মেয়ে বিয়ে দিয়ে করবে ঘর করে করবে শয়তান লাগছে পিছনে শয়তন ধোকায় পেলায় দিয়েছে তো একটু চিন্তা করি ভাই যে এই নিয়ামতগুলোর কি অবস্থা কত মুসিবত থেকে র আলামিন আমাকে রক্ষা করতেছে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া আমার আশেপাশে ঘুরতেছে আমি জানি না আমি জানি না লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া যার একটা আমার শরীরে ঢুকলে আমি মরার জন্য যথেষ্ট যেগুলো আপনার দূরবীন দিয়ে হ্যাঁ মাইক্রোস্কোপ এইটা দিয়ে দেখার মতো এখন তো বিজ্ঞানীরা আরও আবিষ্কার করেছে যে ব্যাকটেরিয়ার চেয়ে আরও সূক্ষ্ম বিষয় আছে আরও সূক্ষ্ম বিষয় যেগুলো নির্ধারণ করার জন্য নতুন মেশিন আবার তারা তৈরি করছে ইলেকট্রন মাইক্রোস্কোপ এটা দিয়ে আবার ওই সূক্ষ্ম বিষয়গুলো খুঁজে খুঁজে বের করে আরও সূক্ষ্ম এমনি তো মাইক্রোস্কোপ দিয়ে ছোট যে বিষয়গুলো আসে দেখার মধ্যে এগুলো আমরা সচরাচর দেখার মতো না আবার ওগুলোর চেয়েও নাকি সূক্ষ্ম আসে সেগুলা কি এইরকম লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া ঘুরতেছে আমার আশেপাশে আমাকে হেফাজত করতেছেন আমার এই বুড়ো দিস চিন্তা আলমিন যার বুরু নাই সে জানেন এই বুরুর কি মূল্য বাইরের ময়লাগুলো এই চিন্তা করছেন এই পাপড়ি বাইরের ময়লা বাড়ি দিয়ে ফেলাই দিতেছে আমাকে আল্লাহ তাল আর নামত দিচ্ছেন সন্তানের নিয়ামত মায়া মোহাম্মত আমি এক শান্তির জীবন পার করতেছি কোনদিন চিন্তা করছি এই আল্লাহ তালা আমাকে দিস এর সুক্তি আমি কি আদায় করতেছি তাকে জাহেল বানাইয়া তাকে নাস্তিক বানাইয়া ইয়াহুদি নাসারা বানাইয়া আমি সুপ্রিয়া আদায় করছিস আল্লাহর কাছে নিয়ামতের জবাব কি দিবি বলে আমার সামনে খানা হাজির হয়েছে কোনোদিন চিন্তা করছি এই খানার মধ্যে কত নিয়ামত আল্লাহ কত নিয়ামত ও ভাই একটা তো হচ্ছে একসাথে পরিবারকে নিয়ে খাইছিস কত মানুষ আল্লাহ কোথায় বাবা কোথায় মা কোথায় সন্তান বিশেষ করে যুদ্ধ চলে যে সমস্ত রাষ্ট্রগুলোতে সেখানে কোথায় বাবা কোথায় মা কোথায় সন্তান কে কোথায় খাচ্ছে কোন খবর নাই আর আমি আমার আপন জনকে নিয়ে একসাথে বসে দুটা ভাত খাচ্ছি দুমুখ ভাত খাচ্ছি আল্লাহ তালা নিয়ম ভোগ করতেছি, শান্তির সাথে খাচ্ছি হজম হইতেছে পেটে যাচ্ছে কত মানুষ খাবার ভেতরে যায় না নল দিয়ে তার খাবার পৌঁছাইতে হয় আছে না এরকম হসপিটালে কত মানুষ আছে আল্লাহ তালা আমাকে ওই অবস্থান নেয় নাই हमें हमारे मध्य आरामे बसे बसे खाची आपन जन के लिए खाँची हजरतर खबर खाँची खबर तो जलखाना मानस खाए रस्तार पास में खाए घर मध्य निरापतारे आए नामगुल करते कि माथार मध्यू चिंता ना कतो नामक भोग करते खबर समय कतो नामक भोग करती हजम शक्ति कतो विशाल न्यामत विशाल न्यामत रबुल आलमी हमारे कत नामत रखस खबर का हजम हर ज আমার এই আঙ্গুলের প্রত্যেকটা মাথার মধ্যে রব আিন ওষুধ রেখে দিচ্ছেন ওষুধ রাখছেন এই ওষুধগুলো আমার খাবার হজম হওয়ার জন্য এক বড় নিয়ামত আপনি এটা পরীক্ষা করে দেখেন না পরীক্ষা করে আমি আগেও আপনি বলেছি পরীক্ষা করেন এটা পরীক্ষিত জিনিস ডাক্তারদের কথা শরীয়তের কথা তো খুব ভালো আপনাদের পছন্দ লাগে না এটা বিজ্ঞান বড় সমর্থন করেছে এটা যে মানুষের আঙ্গুলের মাথাগুলোর মধ্যে হজম শক্তি রয়ে গেছে ভান অল্প ঠান্ডি দুমুঠু ভাত একটা প্লেটের মধ্যে চামচ দিয়ে নেন আরেকটা প্লেটের মধ্যে হাত দিয়ে ভাতগুলো দেখেন হাত দিয়ে যে ভাতগুলো উঠেছেন সেগুলোর মধ্যে পানীয় এসে গেছে পচন ধরে গেছে কেন যে আপনার ওই হাতের স্পর্শ পায়া সেটা হজমের কাজ শুরু হয়ে গেছে সেখানে আর চামচ দিয়ে উঠান আপনি তো এখন স্টাইল আপনার জন্যে চামচ দিয়ে খাওয়াটা ফ্যাশন হয়ে গেছে এই কদিন আগে আমার ওই ভাই ভাইকারা এরা স্টার হোটেলে নিয়ে গেছে খাওয়ানোর জন্যে বহুত আশা তাদের একসাথে খাবে আমি হোটেলে সাধারণত খাই না বাইরে খাই না তাদের আবদার পুরা করতে গিয়া খাইতে হয়েছে গেছি ও মা আশেপাশে খালি দেখতেছিলাম দেখতেছিলাম ছেলেমেয়েরা খাচ্ছে চামুস সব চামুস সব চামুস। আল্লাহ তা তোমাকে নেয়ামত দিছেন যে এই খাবারটা তুমি খাইলে আল্লাহ তাহলে হজম করবেন ওই নেয়ামত চিনলাই না জানলাই না ব্যবহারও করলা না তুমি ওই ফ্যাশন করতে গিয়া ইয়াহুদিন হাসালার অনুসরণ অনুকরণ করতে গিয়া তোমার জন্য যে সুন্নত আদায় হইত সাথে একটা আবাদত হয়ে যাইতো খানাও হজম হইতো সাথে একটা সুন্নতের আমল হয়ে যেত রসুল করিম সাল আলী আসাল্লাম সবসময় এই তিন আঙ্গুল ব্যবহার করে খাইতেন তিন আঙ্গুল ব্যবহার করা অল্প অল্প করে তিন আঙ্গুল ব্যবহার করা অর্থ হচ্ছে অল্প অল্প করে খাইতেন আমরা তোমার সাল্লাহ যতরূপ সম্ভব এভাবে নিয়া। মানে এমনভাবে মুখের মধ্যে ঢুকাই না ঢুকে আবার বৃদ্ধাঙ্গল দিয়ে লাস্টে গুঁটেও পারে ভিতরে ঢুকার জন্য এটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ কথা খুবই খারাপ কথা এগুলো খানার সময় এগুলো খুব খেয়াল রাখা রসুলের সুন্নতের ফলো করা যেটা একটা নেয়ামত রসুলের শূন্যতটা আমাদের জন্য একটা নেয়ামত এটা মনে রাখতে হবে রসুলের সাল্লাহ আলী আসলাম প্রত্যেকটা শূন্যত মানুষের জন্য একটা বড় নেয়ামত কারণ কারণ হচ্ছে ওই শূন্যতের প্রত্যেকটা শূন্যতের মধ্যে আলহামদুলিল্লাহ দুইটা ফায়দা দুনিয়ারও ফায়দা আফেরাতেরও ফায়দা দুনিয়ার ফায়দা হচ্ছে যে ওই শূন্যত মতো চললে তার শারীরিক সমস্যা হওয়ার কথা না আখারাতের ফায়দা হচ্ছে ওই শূন্যতের আমল করলে হাসুরের মাঠে শূন্যতের উচিলের রুসুলের পাশে আপনার জায়গা হবে ইনশাল্লাহ এই ফায়দা থেকে তুমি বঞ্চিত হচ্ছ কিসের কারণে ওই ইয়াহুদিন নাসারাদের অনুসরণ কইরা তুমি চামচ দিয়েছ তোমার শরীরও বঞ্চিত হলো তোমার পেটটাও বঞ্চিত হইলো যে একটা ভালো খাবার পেটে গেলে হজম হইলে এটা তো পেঁতের পেটের শান্তি শরীরের শান্তি এ থেকে তুমি তাকে বঞ্চিত করলাম খাবারটা মুখে দিলেই পানি আসে কি না আসে না কথা রোগ শুধু ভেহান দিয়ে আল্লাহ অনেক সময় ঠান্ডা লাগলে এই রগ জ্যাম হয়ে যায় পানি আটকায় তখন এই পানি আসে না ফুলে যায় এদের দিয়ে দেখেন না আপনারা ফুলে যায় না ঠান্ডা লাগলে হ্যাঁ মতো এই যে ফুলে যায় কেন ওই যেই রবটা দিয়ে দিতে দিয়ে লালাটা আসে ওইটা আটকে গেছে জ্যাম হয়ে গেছে এটা এক বড় নেয়ামত এটা আসে ওই খাবারটাকে এখানে মিক্সড হয় লালাটা মিক্সড হয় সেই লালা হজম করে আমার পেটের মধ্যে নিচ্ছে এই খাবারটা সে হানালাদে হান দেয় চিন্তা করছি এই নেয়ামতগুলার খবর এই খাবারটা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে এই খাবার খাচ্ছি গরুর মতো গরুও খাচ্ছে আমিও খাচ্ছি গরুও খাই তার কোনো চিন্তা নাই টেনশন নাই আমিও খাচ্ছি যত খাইতে পারি যত বেশি খাইতে পারি খাও খালি পেটের মধ্যে ঢুকাও আর ঢুকাও মানুষের স্বভাব এটা না মানুষ খাবে ভাববে চিন্তা ভাবনা করা অর্থাৎ কাসিম নানবী রহমতুল্লাহ আলের সাথে এক হিন্দু পন্ডিতের মোনাজারা হবে তর্কযুদ্ধ যে কোনো একটা বিষয় নিয়ে তর্কযুদ্ধ হবে তো কাসিম নানবী রহমতুল্লাহ আলে আসছেন আল্লাহ বুজুর কম খান সুনত অল্প অল্প খান তো কাসিম নানবী রহমতুল্লাহ আলে হিন্দু পণ্ডিত সহ সবাই একসাথে খেয়েতে বসছে হিন্দু পন্ডিত রাত মুশ্রিকরা তো বেশি খায় মুশ্রিকরা বেশি খায় এটা হাদিসের কথা মুসলমান খায় এক আতে আর তারা খায় আরো বহু আতে সাতটা আতে সবা আমা হাদিসের কথা মুসলমান খায় এক আতে তারা আঁতুরি একটা আর ওই অমুসলিমদের আতুরি হচ্ছে নয়টা নয়টা আঁতুরি করতে গিয়ে আসবে মানে তার সাথে ওই শয়তাংশরিক হয় তার সাথে চোখের ক্ষুধা আছে। মানুষের চোখের ক্ষুধা আসে না একটা চোখের ক্ষুধা আছে। মুসলমান খায় জরুরত সারার জন্যে এই জন্য তার একটাই আঁতুরি ওই জরুরত শুধু সে জরুরত মিটবেগ খাওয়া শেষ আর ওই মুসলিমদের জরুরত না শুধু তার আতুরি আরও গাছে তার চোখের সমস্যা আছে তার সাথে শয়তান খাইতেছে তার ভবিষ্যতের চিন্তা আছে স্বাস্থ্য মোটা করতে হবে তাজা করতে হবে বহু কিছু চিন্তা করে আসে খায় তো হিন্দু খাইছে অনেক খাইছে অনেক খাইছে তো কাসিম নানানজি রহমতুল্লাহ আলাইকে বলতেছেন মিয়া কাসিম সাহাব আপনি তো প্রথমেই আমার সাথে খাওয়াই তো হেরে গেলেন তর্ক যোদ্ধার কী করবেন আপনি আপনি তো আমার সাথে খাওয়াই হেরে গেলেন চুপচাপ থাকেন বলে মনে করেন না বোকা হুজুর মানুষ দেখে বোকা বোকা নামে চুপচাপ থাকে ভদ্র মানুষ মাথার মধ্যে বুদ্ধি আর হেকমতে ভরপুর না এত বড় আলেম পারতেন না এটা আল্লাহ তালার দান আস্তে করে বলে দিচ্ছেন যে ভাই খাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয়। আমার সাথে না একজনের সবচেয়ে ভালো হবে আপনি মহিষের সাথে গিয়ে এই কাজটা করেন বেশি খাওয়া তো জানুয়ারের কাজ হাইওয়ান জন্তু জানুয়ার তারা প্যাট পিড়ে খাবে যা ইচ্ছা আসবে তাই খাবে আমি তো মানুষ আমাকে তারা দুনিয়ায় খাওয়ার জন্য পাঠান নাই খাওয়াই আমার জিন্দগির মাকসাদ না ওই পশু জীব জন্তুর আমার হচ্ছে খাওয়া সে খাবে বাঁচবে আমার মাকসাতের জন্য বেঁচে থাকার জন্য আমি খাই আমার কাজে ওই প্রতিযোগিতা করতে হলে মহিষির সাথে গিয়া করে দেখেন আল্লাহওয়ালা বুজুর্গরা ওই কম খাইতেন তাদের চিন্তা কোথায় যায় খাবারটা খাইতেন আস্তে আস্তে আস্তে আস্তে খাইতেন কেন আস্তে আস্তে খাইতেন রসুল করিম সাল আলিয়াসাল্লামের আস্তে আস্তে খাওয়া এই সুনার ব্যাপারেও গবেষণা হয়েছে যে আস্তে আস্তে খাওয়ার মধ্যে আসলে ফায়দা থাকে কেন আস্তে আস্তে খাইতেন রসুল করিম সাল্লাম তারা মানুকার না মানুষ রসুলের প্রত্যেকটা সুন্নহকে নিয়ে কিন্তু তারা গবেষণা করে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এইভাবে কোনো বৈজ্ঞানিক কারণ ছাড়া তিনি এই কাজটা করেন নাই এটার মধ্যে হেকমত আছে কারণ আসে কেন খান আস্তে আস্তে কারণ দেখা গেছে যে মানুষ যখন খায় তাড়াহুড়া করে যখন খায় মানুষ দেখেন বেশি খাইলে কিন্তু অস্বস্তি লাগে কিন্তু খাওয়ার সময় মনে হয় না খাওয়া যখন শেষ হয় তখন শুইতে পারে না বসতে পারে না হাঁটতে পারে না কেমন শরীর ছেঁড়া দেয় ঠিক কিনা কেন এটা সে অসুস্থ কষ্ট পাইতেছে তো খাওয়ার সময় তো কেন খাইলা বলে খাওয়ার সময় তো ট্যার পায় নাই কেন ট্যার পায় নাই এটা ডাক্তারদের কথা বিজ্ঞান বিজ্ঞানসম্মত কথা যে মানুষ যখন খায় তার পনেরো থেকে ষোলো সেকেন্ড পরে প্যাড থেকে মেসেজ আসে প্রত্যেকটা জিনিসের রব্বুল আলমে এই সিস্টেম রেখেছেন যে মানুষ যখন খায় তার পেটে যখন পরে তার পেটটা যখন ফুলে যায় ফুলে গেলে চামড়া যখন ফুলে যায় ওখান থেকে ডেমাগে মেসেজ যায় মানুষের সব শরীর পরিচালিত হয়ে থেকে মাথা থেকে দেমাখ থেকে দেমাখ থেকে আপনি কথা বলতেছেন প্রথমে আপনার ডেমাগে জিনিসটা আসে যে কি বলবেন প্রথমে আপনার দেমাগে আসে আপনি হাঁটবেন তখন হাঁটেন সব কিছু মাথার মধ্যে আগে সিদ্ধান্ত হয় বুঝ বুঝ যা আছে সব অনুভূতি যা আছে সব মাথায় আগে যায় ওখান থেকে ওখানে মেসেজ যায় শরীরে সব আপনার চলাফেরা যা আছে ওখানে মেসেজ যায় ওখান থেকে সিদ্ধান্ত আসে তো মানুষের খাবারটা যখন পেটে যায় তখন ওই চামড়া যখন উঁচু হয় আস্তে আস্তে ওই চামড়া যখন টান পড়ে ওই তখন ওই চামড়া থেকে আস্তে আস্তে ডেমাগে মেসেজ যায় ওই মেসেজটা যাইতে ১৬ মিনিটের মতো সময় লাগে কত মিনিট ১৬ মিনিটের মতো সময় লাগে ওই সময়টা যখন মাথায় মেসেজটা যখন যায় যে পেটে খাবার ভরপুর আর খাও না তুমি তখন মাথা থেকে সিদ্ধান্ত আসে যে খাবার বন্ধ আপনি যদি তাড়াতাড়ি খেয়ে ফেলেন তখন ওই মেসেজটা আসে না আপনি জানেন না আপনার পেট ভরে গেছে তখন খালি খাইতেই থাকেন খাইতেই থাকেন খাওয়ার পর যখন মেসেজ আসে তখন তো আর লাভ নেই কিছু যা খাওয়ার তো খাইয়েই ফেলছেন এই জন্য আস্তে আস্তে খাইলে সময় নিয়ে খাইলে রসুল করিম সাল্লা আলাইস্লাম এই জন্য আস্তে খাইতেন সময় নিয়ে খাইলে ওই প্যাড থেকে যখন মেসেজ আসে যে আপনার শরীরের যতটুকু জরুরত হয়ে গেছে না খাইলেও চলবে তখন খাবারটা বন্ধ করে দিলে ওই খাবারটা কোনোদিন শরীরের জন্যে ক্ষতিকর বলে বিবেচিত হবে না কক্ষণই না এই জন্যই তো রসুল করিম সাল্লা সাল্লামের সময় এক ডাক্তার আসছেন বড় হসপিটালে চেম্বার খোলার জন্য ডাক্তাররা তো অস্থির দেয় না যেখানে রুগী বেশি যায় সেখানেই তো বড় ডাক্তাররা চায় একটা লোকজন যেখানে যাবে না সেখানে কি বড় ডাক্তাররা যায় যেখানে সরকারি ডাক্তাররা গ্রামে যাইতে চায় না দেখেন না প্রধানমন্ত্রী একবার হুমকি দিচ্ছে দেখছিলাম যে গ্রামে না গেলে সব আউট কেন গ্রামে কারা যাবে চিকিৎসা কারা করবে তাইলে তোমরা না গেলে তো গ্রামে কেন যাইতে চায় না যে ওখানে গেলে আসলে রুগী টুগি অন্য চেম্বার টেম্বার কোয়রা টাকা একটা বাড়তি আউট ইনকাম টিনকাম তো বন্ধ হয়ে যাবে হবে না ওই ডাক্তার একটা বিধর্মী ডাক্তার মোদিনায় আসছে কারণ মদিনার অবস্থা ভালো সারা দুনিয়া আস্তে আস্তে মদিনার হাতে চলে আসতেছে যেখানে যায় যুদ্ধ জয় গনিমতের মাল আসতেছে মদিনাবাসী আস্তে আস্তে ধনী হয়ে উঠতেছে তো নতুন নতুন টাকা পয়সা হাসিল হইলে মানুষ খরচও ভালো করে তো চিন্তা করছে সেখানে গেলে আমার ডাক্তারি ব্যবসাটা ভালো হবে মদিনায় এসে চ্যাম্বার খুলে বসছেন এখন থেকে রুগী তো আসে না রুগী আসে না বহুদিন পর্যন্ত রুগী আসে না রসুলি করিম সাল্লি সাল্লামের কাছে বলতেছেন আপনার উন্মতের কী হল দেখতে শুনতে তো দেখা যায় যে কিন্তু না হজরত রসুলি করিমেন আমার উম্মত সিস্টেম মতো খায় আর সিস্টেম মতো খাইলে তার ওই সমস্যা হয় না পেট হচ্ছে বড় সমস্যা এই পেট ঠিক থাকলে সব ঠিক আলহামদুলিল্লাহ ওখান থেকেই সব কিছু হয় খাবার নিয়ন্ত্রিত হয়ে গেলে দেখেন না ডায়াবেটিস রুগীদেরকে বাছাবাসী আসলে মূল কথা না ডাক্তাররা কিন্তু বলেন যে বাছাবাছি মূল কথা না মূল কথা হচ্ছে নিয়ন্ত্রিত জীবন ডায়াবেটিস রুগীদের জন্য মূল বক্তব্য কি নিয়ন্ত্রিত জীবন ঠিকমতো ঠিক মতো খাবেন সময় মতো খাবেন সময় মতো খাবেন পরিমাণ মতো খাবেন এটা কোনটা এটা মুহাম্মদুর মোহাম্মদুর রসল্লাহ আদর্শ এতদিন পরে ডাক্তাররা এসব বুঝতেছে এখন মোহাম্মদুর রসুল্লাহ কি বলেছেন ওই ডাক্তারকে বলেছেন আমার উম্মর দুইটা আমল অবশ্যই জরুর খেয়াল করেন দুইটা আমল এক হচ্ছে আমার উন্মত খিদা লাগলে খায় খিদা থাকতে উঠে যায় খিদা লাগলে খায় খিদা থাকতে উঠে যায় এই নীতিতে যদি চলতে পারেন ইনশাল্লাহ তালা কোনোদিন পেটের সমস্যা হওয়ার কথা না অখাদ্য যদি না খান আর কি অখাদ্য খাইলে তো সমস্যা হবে সেটা ভিন্ন কারণ খাওয়ার কারণে সমস্যা হয়েছে পেটে এই সিস্টেমে এটা হবে না ইনশা আল্লাহ তালা নিয়মটা কি ক্ষুধা লাগলে খাওয়া ক্ষুধা থাকতে ছেড়ে দেওয়া ঐটার জন্যে তিনটা ভাগ করছেন পেটের যে এক ভাগ খাবার দিয়ে ভরবা এক ভাগ পানি দিয়ে ভরবা আর এক ভাগ খালি রাখবা তাইলে হবে কি এটা তো একটা লজিক কথা আপনি রান্না করতে বসেন পাতিলাদের পাতিলের মধ্যে পুরা চাল দিয়ে দেন না দেখি পুরা চাল একদম ভরপুর কইয়া তারপর রান্না করেন দেখেন তো ভাত হয় কিনা ঠিকঠাক মতো চাল হবে চাল হয়ে যাবে একদিক দিয়া চাল থাকবে ঠিকঠাক মতো হবে না ওইটা রান্না করতে হইলে আপনাকে পাতিলার একটা নির্দিষ্ট অংশ খালি রাখতে হবে না। সেখানে পানি থাকতে হবে না। পেটটা তো একটা ওই পাতিলা রান্না বসেছেন আপনি খাবারটা ভেতরে দিচ্ছেন সেখানে রান্না হচ্ছে রান্না হচ্ছে এটা পাকস্থলী কেন বলে পাকস্থলী কেন বলতেছে এটা তো পাকস্থলী পাকের জায়গা এটা এখানে পাক হচ্ছে রান্না হচ্ছে সেই খাবারটা গিয়ে রান্না হচ্ছে সেখান থেকে পানি বের হচ্ছে হচ্ছে সেই পানি আপনার শরীরে যোগান দিতে পানির যোগান দিতেছে সেখান থেকে রক্ত হচ্ছে রক্ত আপনার শরীরের বিভিন্ন জায়গায় যেখানে যাওয়ার যোগান দিতেছে ওই যে একটা হিট গরমি গরম যে ভাব ওই তাপ দিয়ে আপনার শরীর চলতেছে আপনি তাপ পাইতেছেন সব কিছু ঠিকঠাক মতো চলতেছে খবর নাই তো আমার আমি প্রতি মুহূর্তে নিয়ামত ভোগ করতেছি কিন্তু আমার পেটের মধ্যে কিন্তু এখন একটা কাজ চলতেছে অবশ্যই সেই কাজটা কি এখন আমি বুঝতে পারতেছি না এখন কি পানি হচ্ছে না ময়লা আলাদা হচ্ছে না রক্ত যাচ্ছে চারোদিকে কোনটা হচ্ছে আমি জানি না আল্লাহ তালার কুদ্রতে ওই নিয়ামতগুলো প্রত্যেকটা মানুষ অটোমেটিক ভোগ করতেছে আমি তো গরুর মতো খাইয়া বা শেষ করে দিলাম আমি যে আল্লাহ তালার এত বড়ো নিয়ামত খাইলাম ওই নিয়ামতগুলো যে পরবর্তীতে আমার জন্যে কত কাজ করতেছে আমার তো কোনো খবর নাই ভাই কোনো খবর নাই আমার তো খালি একটাই চিন্তা মানুষের চিন্তা একটাই যে আরেকজনের বেশি খালি সারাক্ষণ এই চিন্তা আরেকজনের বেশি ভাগে আল্লাহ যেটা নির্ধারণ করছেন ওইটাই আসেন দেখে হিংসা করে লাভ নাই এটা আল্লাহ ফয়সালা কারোটা দেখে হিংসা করা আল্লাহর ফায়সালা আল্লাহর সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ তাল একজনকে নামত দিয়েছেন ওটা দেখে হিংসা করা মানে হচ্ছে কি আল্লাহর সিদ্ধান্তের উপর তুমি অসন্তুষ্টি প্রকাশ করল্লা আল্লাহ আর কিন্তু খুশি হইতে পারলাম না বরং তাকে না দিয়ে আমার দেওয়া দরকার ছিল হিংসার মূল কথা এটাই ও ভাই এই জন্যে বড় আমাদেরকে বলেন যে নেয়ামত নিজেকে আল্লাহ তাল আর কি দিয়েছেন ওটা হিসাব করো মিয়া বসে বসে আরেকজনকে কি দিয়েছেন ওদিকে তাকায়ও না ওদিকে যদি তাকাও তাকা তোমার নিচে যে আছে তোমার নিচে যে আছে তো এক ব্যক্তির কিসা হজরতাহরবির রহমতুল্লাহ বয়ান করতেছেন এক জায়গায় যে এক ব্যক্তি খুব না জেহাল অবস্থা কাপড় চোপড় ঠিক নাই জুতা নাই কষ্ট করে মসজিদে আসছে খালি পায়ে আবার নামাজ পেরে খালি পায়ে বের হয়ে মনটা খারাপ যে আল্লাহ আল্লাহর কাছে বলতেছে হায় আল্লাহ আমার একজোড়া জুতা নেয় আমি হাইটা আসতে পারি না কিছুক্ষণ হাঁটতেছে সামনে গিয়ে দেখে এক লেংরা পা নাই ওই মাটির মধ্যে বসে বসে ঘুরেয়ে খুরে আসতেছে ও দেখেই বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তো জুতা নাই কিন্তু এই লোকটার তো পা নাই আল্লাহ তার আমার তো দুটো পা দিস আলহামদুলিল্লাহ ওই নিচের মানুষকে দেখতে সুক্রিয়া আদায় হবে সারা দিন যদি খালি উপরের মানুষ চিন্তা করেন তাইলে জবান থেকে শুক্রিয়া আসবে না দুনিয়ার দিক থেকে দুনিয়ার দিক থেকে এটা দুনিয়ার লাইনে সব সময় তাকাইতে হবে আমার নিচে যে আছে আমার নিচে যে আছে যার চোখ নাই তার দিকে তাকান তাইলে চোখের নিয়ামত বুঝে আসবে হ্যাঁ আর যার পা নাই তার দিকে তাকান পায়ের নিয়ামত বুঝে আসবে যার জবান নাই বাক শক্তি নাই যার তার দিকে তাকান তাইলে এটার নিয়ে আমার বুঝে আসবে আর নয় বুঝে আসবে না সম্পদ যার নাই আমি ঘরে ঘুমাইতে পারতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমাকে ঘরের মধ্যে ঘুমানোর তো ওফিক দিছেন না আমার মতো মানুষ দুইটা হাত আছে দুইটা পা আছে একরকম দেখতে হ্যাঁ একই মানুষ রাস্তায় ঘুমাইতেছে ভাই রাস্তায় ঘুমাইতেছে না কত বাচ্চা রাস্তায় দেখলে কষ্ট লাগে রাস্তায় বাচ্চাগুলো পরে আছে রাস্তার মধ্যে ময়লা আবর্জনার মধ্যে পরে আছে ওখান থেকেই খাচ্ছে ওখানেই একটু শান্তিতে ঘুমানোর সুযোগ দিচ্ছেন কত বড় নেই আমার বলেন তো ওই সমস্ত ফকির মিসকেনদের দিকে তাকান একজন যখন আপনার কাছে হাত তখন কোরআনের কি হুকুম ও আমা ইহর ও হাত দিস যখন সায়ল তোমার কাছে হাত পাঠে পাতে তখন কিন্তু ফালেহর তাকে কিন্তু তুমি ধমক দিও না বরং তোমার কাজ কি ও আম্মা বিনী আমি রব্বিকা ফাহাদিস যদিও এটা আল্লাহ রসুলকে আল্লাহ তালা উদ্দেশ্য করে বলতেছেন কিন্তু কথাটা সবার জন্যেই তোমার জন্য তখন উচিত হচ্ছে ওই সায়লকে ওই ভিক্ষুককে কিছু না বলে বিনী আমাতীয় ফাহাদিস তোমার উপর আল্লাহ তালা যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন ওইটা তুমি চিন্তা করো ওইটা বর্ণনা করো আল্লাহ তালা ওই আমাদের সুক্রিয়া আদায় করছে অর্থ সুক্রিয়া আদায় করো তুমি চিন্তা করো যে আল্লাহ আমাকে আল্লাহ আমাকে নিচের হাত থেকে উপরের হাত উত্তম আল্লাহ তালা ওই উত্তম হাতওয়ালা আমাকে বানাইছেন আমাকে তো নিচের হাতওয়ালা বানাইতে পারতেন আমি ওই যে বাচ্চাদেরকে নির্যাতন করার ব্যাপারে প্রায় খুদ্ায় বলেছি অনেকবার যে যখন আমরা ওই ঘরের কাজের মানুষগুলাকে আমরা নির্যাতন করি আহ ছোট্ট বাচ্চা এই চিন্তাটা কেন আসে না যে রবা আলামিন আমার বাচ্চাটা আমার বাচ্চাটা এই বাচ্চার একজন মা আছে না যেই বাচ্চাটাকে আমি মারতেছি ওই বাচ্চার একজন মা আছে কি না ওই বাচ্চার একজন বাবা আছে না। নাকি মা বাবা ছাড়াই আসছেন হ্যাঁ না মা বাবা ছাড়া তো আসেন নাই আসে নাই তারও একটা মা আছে তারও একটা বাবা আছে ঠিক আমার মতো ওই মানুষ তারা ওই বাচ্চাটা আমার বাচ্চার মতোই মানুষ আমি যখন তাকে মারি এই চিন্তাটা কেন আসে না যে আলামিন তাকে থাক দূরের কথা। এটা তো আমার জন্য এক বড় যে মারবথাক আলামিন আমাকে তার ঘরের কাজের লোক বানায় নাই রব্বল আলামিন আমার বাচ্চাকে তার ঘরের কাজের লোক বানায় নাই এই নিয়ামতের সুক্রিয়া আদায় না কইরা উল্টা আমি ওই বাচ্চার উপর আঘাত করতেছি আজকে আল্লাহ তারা ওই বাচ্চার মাধ্যমে আমাকে নিয়ামত দিয়েছেন ওই বাচ্চা কাজের মানুষ না হয়ে আমিও কাজের মানুষ হইতে পারতাম আমার বাচ্চা কাজের মানুষ হইতে পারত কিন্তু রব্বুলি আলমিনা আমাকে নিয়ামত দিচ্ছেন ওই নিয়ামতের সুপ্রিয়া আদায় করব থাক দূরের কথা সেখানে উল্টা ওই বাচ্চাদেরকে আমরা আঘাত করতেছি কাজের লোকদের সাথে খারাপ আচরণ করতেছি রসুল করিম সল্লাহ আলিয়াল্লামের জন্য এই বিষয়গুলোতে খুব বেশি সতর্ক করতেন অন্যকে মৃত্যুর আগেও রসুল বারবার বলে গেছেন এই কথাটা আসলাত আসলাত ও মা মালাক হুকুম না হেফাজত করো নামাজর হেফাজত করো আর অধীনস্থ যারা আছে ওই গোলাম বান্দি কাজের লোক এই সমস্ত অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে খুব সাবধান থাকো কারণ রসুল জানেন যে এটা খুব ভয়ঙ্কর জিনিস আল্লাহ তা তোমাকে এই জায়গায় একটা নিয়ম দিচ্ছেন স্পষ্ট যে তোমাকে তার জায়গায় না তোমাকে তোমার জায়গা রাখছেন তাকে তার জায়গা রাখছেন উল্টা হইতে পারতো কিনা বলেন না উল্টা হইতে পারতো কিনা আমি কি এই জিনিস চেয়ে আনছি নাকি আল্লাহর কাছে রসুলের সঙ্গী সবচেয়ে কাছের মানুষ রসুল সাল্লাহ আলহিম সবচেয়ে কাছের মানুষ আজ আবু বকর সিদ্দিক রাজি তার এই গোলামকে কাজের মানুষকে ধমকাইতেছিলেন রসুল পিছুন থেকে যায় ধমক ধরছে খুব কঠিন ভাষায় বলছেন রসুল কাবা আপনি সিদ্দিক না তো সিদ্ধিক কোনোদিন কাউকে এইভাবে ধমকায় না হয় আপনি সিদ্দিক থাকবেনা নয় নয় নয় ধমক দেন যে কোনো একটা রব্বে কাবার আর কসম দুইটা একসাথে হইতে পারে না মানে কি মানে হচ্ছে যদি এই কাজ আপনি করেন তাহলে সিদ্দিকের খাতা থেকে আপনার নাম কিন্তু কাটা যাবে আল্লাহ রবি আল্লাহ তাল মতো মানুষকে রবস্য এতবারও ধমক দিছেন কেন এটা এইটা এই জন্যেই যে রব্বুল আলমিন তোমাকে এত বড় নিয়ামত দিস যে তার জায়গায় তোমাকেও রাখতে পারতেন রবুলি আলমিন কিন্তু সেটা করেন নাই রব্বুল আলমিন তোমাকে মালিক বানাইছেন তোমাকে মনিপ বানাইছেন তাকে কাজের লোক বানাইছেন এই ভাই যখনই ভিক্ষুক দেখব আমি তার মেয়ামতের সুপ্রিয়া আদায় করবো মসিবতগ্রস্ত মানুষকে দেখলে আমি ওই দোয়া পরবো একটা দোয়া আপনাদেরকে আগেও শিখাইছিলাম মনে আছে কিনা বা মুখস্থ করেন নাই গুরুত্ব দেন না কিন্তু এই দোয়াটা মুখস্থ রাখা দরকার আলহামদুলিল্লাহ হিল্লাদি এই দোয়া হাদিসের দোয়া কোনো বিপদগ্রস্তকে এই দোয়া পড়লেন হ্যাঁ বলেন যে তালা তাকে ওই বিপদে কোনোদিন ফেলবেন না তো এই দোয়াটা শেখা দরকার না কত বড় দোয়া একজন লেংরা মানুষকে দেখে পড়লেন তো আল্লাহ আপনাকে লেংরা হওয়া থেকে হেফাজত একজন ভিক্ষুককে দিই খাই আল্লাহ তালা এই ভিক্ষুক হওয়া থেকে আপনাকে হেফাজত করলেন গতকাল কেউ হঠাৎ করে একজন একটা ছোট্ট বাচ্চা দেখি তার চোখ টেরা সাথে সাথে আমি পড়ছি আমি ভয় লেগে গেছি সাথে সাথেই পড়ছি ওই নিয়ত এইটাই যে আল্লাহ তালা আমার চোখ টেরা হওয়া থেকে আমাকে রক্ষা করবেন কেউ যখন কোনো বাবা যখন আমার কাছে আসে তার সন্তানকে নিয়ে হজুর সন্তানের জন্য দোয়া করেন কথা শোনে না আমি সাথে সাথে ওই বাবার দিকে তাকায় দোয়াটা পড়ি কারণ সে একটা মুসিবতে আসে সন্তানকে নিয়ে দোয়াটা এই জন্যই পড়ি আল্লাহ তাল যেন সন্তান কেন্দ্রিক কোনো মুসিবতে আমাকে না একজন মানুষ গুনা করতেছে সে মুসিবতে আছে না হচ্ছে জবানের শুক্রিয়া আর এক হচ্ছে শরীরের শুক্রিয়া জবানের শুক্রিয়া হচ্ছে সাথে সাথে আল্লাহর প্রশংসা করা আলহামদুলিল্লাহ দিল থেকে আলহামদুলিল্লাহ বলা যে আলহামদুলিল্লাহ আল্লাহ এই নিয়ামতে আপনি আমাকে ধন্য করেছেন আমি কিন্তু নিয়ামত ছিনে আনিবো আল্লাহ বলতেছেন ইন্না আজাবিল আমার আজাব বড় কঠিন কিন্তু জেনে রেখো মানে কি মানে হচ্ছে নিয়ামত আল্লাহ তারা এবং আরো মুসিবত ফেলবেন আজাদ দিবেন তো জবানে এক শুক্রিয়া আদায় করা আর এক হচ্ছে আমলি জিন্দিগি আমলের মাধ্যমে শুক্রিয়া আদায় করা যে আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন আলহামদুলিল্লাহ এখন মুসলমানের জন্য কি করণীয় ওইগুলা করা হচ্ছে শরীরের সুক্রিয়া আমি মুসলমান হইলাম কিন্তু আমল করলাম না তাহলে আমি মুসলমান হইয়া সন্তুষ্ট না ওই যে শুরুতে কথাগুলো বলতেছিলাম আমি মুসলমান হইলাম নামাজ পড়লাম না তার মানে হচ্ছে আমি আমার শরীর দ্বারা আল্লাহ তালা যে আমাকে মুসলমান বানাইছেন তার শুক্রিয়া আদায় করলাম মুসলমান হইলাম রসুলের এত অনুসরণ অনুকরণ সুন্নতের অনুসরণ করলাম না তার মানে হচ্ছে আমি মুসলমান হইয়া সন্তুষ্ট নয় এই আমার শরীর দ্বারা আমি সেই শুক্রিয়া আদায় করলাম না যদি করি ইনশা আল্লাহ তালা ওয়াদা রবুল রব আলমিন আমাকে আরও বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক দিবেন। এবং আরও বেশি নিয়ামতে ধন্য করবেন আল্লাহ তালা আরও বেশি নিয়ামত দেবেন নিয়ামত দুনিয়ায় হইতে পারে নেয়ামত আখেরাতও হইতে পারে হাকিম মোলম্মদাহ রহমতুল্লাহ আলহ বলেন নিয়ামত দুই ধরনের এক হচ্ছে নিয়ামত ওজুদি আর হচ্ছে নিয়ামত আদমি এক হচ্ছে দুনিয়ায় আমরা যে নিয়ামত দেখি আরেক নিয়ামত হচ্ছে আখেরাতের জন্য আল্লাহ তালা বরাদ্দ রেখেছেন দুনিয়ার নিয়ামত পায় যদি বান্দা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে রব্বুল আলমিন তার জন্য আখেরাতের নিয়ামত বরাদ্দ রাখছেন আলহামদুলিল্লাহ দুনিয়ায় তো নিয়ামত বাড়ায়া দিবি এই ওয়ারতো আছে আখেরাতের ন্যামতো তার জন্যে বরাদ্দ এটা তো হাদিস দ্বারাও আমরা জানি বনি ইসরায়েলের তিন ব্যক্তি সম্পর্কে হাতিশা আসছে ঘটনা সত্য ঘটনা যে বনি ইসরায়েলের তিন ব্যক্তি অসুস্থ তিন ব্যক্তি একজনের তো কুষ্ঠ রোগী হ্যাঁ তার চেহারা তার শরীর পচন ধরেছে তার কাছে কেউ আসে না মাল সম্পদ ছিল সব নষ্ট হয়ে গেছে খুব মুসিবতে আছে আরেক ব্যক্তির মাথায় চুল না টাক্কু মাথা তো সবাই ওই টাক্কুবেল টাক্কুবেল বলে তার সাথে মস্করা করে দেখেন না ছেলেপেলেরা ছোট বাচ্চারা টাক্কুবেল বলে মাথায় থাপ্পড় মারে থুতু মারে থাপ্পড় মারে বাচ্চারা মজাকের একটা জায়গা ওইটা সমাজ এরকম হয় এখন তো এটা স্টাইল হয়ে গেছে ফ্যাশন হয়ে গেছে কারণ ওই যে রোনালডো টাকু হইছে না এখন ওইটা টাকু হয়ে গেছে যেহেতু এক জায়গায় ইয়ুদি খ্রিস্টান তারা যেহেতু টাকু হয়ে গেছে এখন সেটা ফ্যাশন হয়ে গেছে আর যদি আমি বলি টাকু হইতে যে তুমি টাক্কু হও তাহলে তোমার পবিত্রতা তহারাতার জন্য সহজ হবে যেটা হতো তাহলে তালা চুল ছোট করে রাখতেন এই উদ্দেশ্যে যেন তহারাটা তার ভালো করে হয় পবিত্রতা ভালো করে হয় আমি যদি ওই কারণে বলি তখন এটা হয়ে যাবে যে একদম কি পশ্চাতপদ মানুষ দুনিয়ার এই বর্তমান অবস্থার সাথে তার কোনো সম্পর্ক নাই রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন টাকনুর উপরে কাপড় ওঠাও, টাকনুর উপরে কাপড় ওঠাও। এটা আমার জন্য হয়ে গেছে একদম এক সেই চোদ্দোশো বছর আগের জাহিলি যুগের মানুষ আর যখন আমি দেখছি খ্রিস্টানরা শর্ট প্যান্ট পরে হাঁটুর উপরে তখন আর আমার ঘুষ নাই আমি এখন টাকনুর উপরে আমার এখন প্যান্ট হয়ে গেছে কোথায় হাঁটুর উপরে এখন এটা স্টেল হয়ে গেছে কারণ যদি খ্রিস্টানরা করে আমি দেখছি আমার অবস্থা এরকম রসুল যদি বলে সেটা হয়ে যায় যে আমি পশ্চাৎপদ জীবনযাপন করছি আর যখন ইয়াহুদ্দিন আসারাদেরকে দেখি তখন সেটা হয়ে যায় আমার জন্য স্টাইল আদর্শ হয়ে যায় কেন ওই আমার ইসলাম নিয়ে আমি সন্তুষ্ট না সুক্রিয়া না ফরমান তো ওই টাক্যবেলের কথা বলতেছিলাম তখন এটা স্টাইল ছিল না যেহেতু তখন রোনাল্ডো ছিল না তাই না স্টাইল ছিল না এটা নিয়ে মানুষ মজাক করত তার বড় কষ্ট আরেকজন ছিল অন্ধ তো কানা মানুষ এটা তো বড় নেই থেকে বঞ্চিত সে আ তার তারও বহুত কষ্ট তাহলে তারা তাদেরকে পরীক্ষার জন্যে একজন ফেরিস্তা পাঠাইছেন তিনি তার নিজের পরিচয় গোপন করা তাদের কাছে গেছেন প্রথমে গেছেন ওই কুষ্ঠ কাছে গিয়ে বলতেছেন ভাই তোমার কি সমস্যা বলে ভাই বলো না এই পচন ধর্ষে শরীরে গন্ধ কেউ আসে না আপনার কাছে আসে না কত কষ্টে আছি আমি তো বলে যে আমি তোমার এটা ব্যবস্থা কিছু হোক না কি বলে হা আলহামদুলিল্লাহ হইলে তো ভালোই তাল্লার কাছে দোয়া করছেন আল্লাহ তালা তার রোগ দূর করে দিয়েছেন আল্লাহ তালা তো আসার সময় তাকে একটা উট দিয়ে আসছেন যে না দিলাম উটনি এটা থেকে আল্লাহ তালা তোমাকে বরকত দিবেন আল্লাহ তালা তোমার সম্পদ তোমাকে আবার মালামাল করে দিবেন বাস ওইটা দিয়ে চলে গেছেন ঠিকই আল্লাহ তালা তাকে সুস্থ করছেন ওই ওটের বহু সম্পদ ওই ওট থেকে বাড়ছে তার অনেক বরকত হয়েছে বহু সম্পদশালী সে হয়ে গেছে ওই আরেকজন ছিল টাকুবেদ তার কাছে কি বলে ভাই কী সমস্যা বলে ভাই বাচ্চারা আমার সাথে মজাক করে ঠাট্টা করে বিদ্রুপ করে লজ্জা লাগে সমাজে যাইতে তো বলে দোয়া করি আল্লাহর কাছে দোয়া করছে চুল ফিরে আসছে তাকে একটা গাবি দিয়ে আসছে। হাদিসের গঠন আপনি ইসরায়েলের গাভি দিয়ে আসছে বলে এই গাভীর বাড়তে থাকবে আল্লাহ তালা বরকত দিবেন ব্যাস বাড়ছে বহু বাড়ছে অন্ধের কাছে গেছে কি সমস্যা বলে ভাই বুঝেই তো সমস্যা চোখ নাই দুনিয়ার কিচ্ছু দেখি আমার চেয়ে অথবা কে আছে আল্লাহ তার দৃষ্টিশক্তি তাদেরকে পরীক্ষার জন্যে ভাই পরীক্ষা কিন্তু আমাদের হয় আমরা বুঝি না নিয়ামত চলে যায় আমরা বুঝি না আসলে রপাল আলামিন আমাকে নিয়ামত দিয়ে পরীক্ষা করছেন আমি ওই পরীক্ষায় ফেল করছি নেয়ামত আল্লাহ তালা উঠেছেন আমি টের পাইনি আমি বলি ব্যবসা লস রাজনৈতিক অস্থিরতা এটা সেটা এই এই সমস্যা এই সমস্যা এই অজুহাত এই অজুহাত নানা রকমের অজুহাত আমি নিজে দাঁড় করাই কিন্তু ওইভাবে একবারও চিন্তা করি না যে যখন নে আমার ছিল তখন আমি শুকুর গুজার বান্দার ছিলাম কি না নাকি আমার না শুকুরের কারণে রকলে আলমিনে আমাকে আমার থেকে ছিঁড়ে এনেছেন ওইটা চিন্তা করি না চিন্তা করি হায় দেশের অবস্থা ভালো না অস্থির অবস্থা রাজনৈতিক সমস্যা এই সমস্যা সেই সমস্যা আল্লাহ তারাও যে গজব হিসাবে আমাকে এটা করতে পারেন ওই দিকে আমার চিন্তায় তো এখন আর ওই আগের খবর খোঁজখবর তার নাই। একজন ভিক্ষুক হিসাবে তার কাছে গেছেন যে ভাই আমি এক গ্রস্ত মুসাফির তোমাকে আল্লাহ তালা কত কিছু দিয়েছেন তুমি তো একসময় কুষ্টরুগী ছিলা তোমার কোন সম্পদ ছিল না আল্লাহ তা এখন এত সম্পদ আর তো তাকে ঝাড়ি আরে আল্লাহ রাগে ফেটে যায় ভাবখানা এমন যেন সোনার চামচ মুখি দিয়েই তিনি জন্ম নিচ্ছেন আ অথচ তোমার গায়ে কাঁথা জোরানোর মতো কাপড়ও তোমার ঘরে ছিল না এটা ইতিহাস কিন্তু তুমি ভুলে যাও এখন এটা শুনতেও চা আর মানুষ এই অবস্থায় যদি চলে যায় সেই না শুকুরবান্ধা অতীত যে ভুলে যায় অতীত মনে করতে হবে আর শুক্রিয়া আদায় করতে হবে অতীত মনে করতে হবে আর শুক্রিয় আদায় করতে হবে ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে সে ওই ঝাড়িটা মারছে যে কী বলো তুমি আমি আমার বাপদাদা চৌদ্দ গোষ্ঠী ধনী ছিল আমি বংশ পরম্পরায় সম্পদ পেয়ে আসছি কোথায় আমি কি ছিলাম গরিব ছিলাম কে বলছে তোমাকে যাও তখন সে মনে করাই দিছে ভুলে গেছো আমি আসছিলাম এরকম আল্লাহ দেখছেন আমার নিয়মের অস্বীকার হইলে আমি কিন্তু নিয়ামত ছিনে আনিব আল্লাহ তালা দেখায় দিস উদাহরণ সবাইকে সবকিছু করতে হবে এটা জরুরি না সবার মধ্যে এই বিষয়ে প্রকাশ পাইতে হবে এটা জরুরি না কিন্তু রব্বুল আলমিন একটা উদাহরণ রাখছেন আমাদের জন্যে শিক্ষা নেওয়ার জন্য রসুল করিম সাল আলী আসাল্লাম এই ঘটনা বর্ণনা করেছেন আমাদের সামনে শিক্ষা নেওয়ার জন্য যে তোমরা নেয়ামত পাই কিন্তু ওই নিয়ামতওয়ালাকে ভুলে যায় না আমাদের কাজ এটা আমরা নেয়ামত পাইলে নামতের গোলাম হয়ে যাই নামতওয়ালা যিনি দিয়েছেন দাতাকে ভুলে যায়। দুনিয়ায় চিন্তা করেন না আপনি যদি কাউকে কিছু দেন আর সে যদি আপনাকে আপনার সাথে পোলটি মারে আপনি তাকে আর দিবেন কোনো বরং যেটা দিস চাইবেন ওটা ফেরত নিয়ে আসতে তাই না তো আল্লাহ তালা আপনাকে নিয়ম দিয়ে যদি তার সুক্রিয়া না পান আল্লাহ তো কিছু চান না আল্লাহ চান হুকুম তুমি খরচ করো আমার সুক্রিয়া আদায় করোটা করে না। ওই তার কাছে গেছে সেও বড় আমির হয়ে গেছে এখন গরুর মধ্যে বরকত হয়েছে আল্লাহ তালা বরকত দিস তো যাইয়া ওই ভিক্ষু চাইছেন আমার কিছু দাই মসিবতগ্রস্ত মানুষ তুমি তো একসময় মুসিবতগ্রস্ত ছিল আমার মতো আমার দুঃখ তো তুমি বুঝবা বলে এই বলো কবে আমি মুসিবতগ্রস্ত ছিলাম কে বলছে তোমাকে এই কথা আমি তো বহু আগে থেকেই আমাদের এই পারিবারিক অবস্থা হ্যাঁ সম্পদশালী আমরা সব অত ভুলে গেছে তখন মনে করাই দিছে মনে গেছে ভুলে গেছো এরকম একজন আসছিল তোমার জন্য দোয়া করছিলো তোমার মাথায় চুল গজাইছে গরু দিয়ে গেছিলো তোমাকে গায়ে দিয়ে গেছিলো ভুলে গেছো হ্যাঁ যখন অস্বীকার করছে তখন আল্লাহ তালা নামক ছিনে আনিছেন কিন্তু তখন আর করার কিচ্ছু নাই যখন আল্লাহ তাল আর গজব চলে আসে তখন আর বুঝলে যে এখন ইমান আনতে আসছ সারা জিন্দিকে না আজাব দেখে ইমান আনার কোন সুযোগ নাই তাও বা করার সুযোগ কখন আবদিন কথা আল্লাহ তারা তবুল করতে এখন তুমি ত করবা কোনো লাভ নাই তাক করলে আগেই করতে হবে তো আজাব চলে আসলে আজাব দেখা তো কোনো সুযোগ নাই তারপর তিনি গেলেন ওই অন্ধের কাছে যাকে একটা বক্রি দিয়ে আসছিলেন গিয়া মুসিবতের কথা বলছেন অন্ধ কথা শুনে দিচ্ছে আল্লাহ হা ঠিক বলছো আল্লাহ আমাকে আল্লাহ ছিলাম কয়টা ছাগল লাগবে আমার এখান থেকে তুমি যা ইচ্ছা তাই নিয়ে যাও এই কথা বলার পর ওই ফিরিস্তানিদের পরিচয় প্রকাশ করছে যে না আমি সম্পদ নিতে আসি আমি ভিক্ষুক না আমি তো আসছি যে রবুল আলমিন তোমাকে যে মাল দিস ওই মাল তুমি নিয়ামত শুক্রিয়া আদায় করো কিনা যে নিয়ামত দিসের নিয়ামতের সুক্রিয় আদায় করো কিনা তোমার মাল তোমার কাছেই থাকুক আল্লাহ তাল্লাহ তোমার নিয়ামতের মধ্যে আরও বরকত দিয়ে দিবেন হ্যাঁ অনেক সময় আমরা চিন্তা করি যে আল্লাহ তালার মালের অভাব পড়ছে আল্লাহ তালা বলে তার রাস্তায় দান করার জন্যে চিন্তা করি না আমরা যে আল্লাহর কি অভাব পড়ছে ও ভাই এটা খুব সূক্ষ্ম একটা বিষয় বুঝার জন্যে সহজ একটা উদাহরণ দিয়ে কথা শেষ করতেছি বিদেশে যায় না ছেলেরা বিদেশে যায় না বিদেশে যায় না অনেক ছেলে পেলে তখন গার্জিয়ানরা কি বলে যে বাবা সব টাকা নষ্ট করে ফেলা না কিছু টাকা পাঠাও দেশে একটা ব্যাংকে রাখি বলে না বাবা যে প্রতি মাসে দশ টাকা পাঠাও খরচের জন্যে না ব্যাঙ্কে রাখি তোমার একটা অ্যাসেট হোক বাবা এটা কেন বলে যে আমাকে দশ টাকা দাও এটা কেন বলে প্রতি মাসে দশ হাজার টাকা দাও খরচের জন্যে না বাবা ওই টাকা জমায় আর ছেলের সন্তানের সম্পদ বাড়ায় এটা বাবা আনে কেন করে বাবা জানে যে সে আমেরিকায় থাকে লন্ডন থাকে সেখানে পরিবেশে থাইকা যে সে সম্পদ যা কামায় সেটার অপব্যবহার হবে সব নষ্ট হয়ে যাবে তার ভবিষ্যতের জন্যে সে কিচ্ছু গচ্ছিত রাখলো না ঠিক রহব্বুল আলমিন আমাদের কাছে যে সম্পদ চান এটা হচ্ছে এই অর্থে যে আল্লাহ তালা জানেন আমি সম্পদ পাইয়া বিভিন্ন জায়গায় নষ্ট করব গুণা করব এই আল্লাহ তালা বলেন আমার রাস্তায় কিছু দম আনিয়ে এটা তোমার আখেরাতে কাজে লাগবে আমি এটা জমায় রাখতেছি এটা ভুল না বুঝা যে আল্লাহ তালা বুঝে আমার সম্পদ নিয়ে কি করবেন আল্লাহর অভাব করছে নাকি আল্লাহ রাস্তায় দান করা মানে আল্লাহর অভাবের কারণে না আল্লাহ তোমার জন্য এটা তোমার আশারাতের জন্য আল্লাহ তালা এটা জমা করতেছেন আলহামদুলিল্লাহ ও ভাই এই জন্য সম্পদ পাইলে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা দুইটা শুক্রিয়া আদায় করব কয় ভাবে দুই ভাবে এক হচ্ছে মুখ দিয়ে শুক্রিয়া আদায় করবো আল্লাহামদুল্লাহ আরেক শুক্রিয়া হচ্ছে যে আমার ওই সম্পদ থেকে কিছু অন্যকেও দান করব যারা বঞ্চিত সম্পদ পায় নাই তাইলে আল্লাহ তাহলে আমাকে আমার সম্পদ বাড়াইয়া দেবেন ইশা আল্লাহ এবং আখ রাতের জন্য আবার বরাদ্দ রাখবেন ঈশা আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে তার সমস্ত নিয়ামতগুলো খুঁজে খুঁজে বের করেন না খুঁজে খুঁজে বের করেন যে আমার শরীরের মধ্যে কত নেয়ামত আমি ভোগ করতেছি একটা শ্বাস ফেলতেছি একটা দিতেছি প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আমি দুইটা নিয়ামত ভোগ করতেছি কিনা আমার ভিতরের বিষাক্তটা আমি বের করে দিতেছি বাইরের উন্মুক্ত আমার শরীরের জন্য যেটা স্বাস্থ্যসম্মত রকম বাতাসটা আমি আবার গিলতেছি খাইতেছি ভরতেছি হ্যাঁ প্রতিটা শ্বাস প্রশ্বাসে আমি দুইটা নিয়ামত ভোগ করতেছি একটা ফেলতেছি একটা নিতেছি এই প্রতিটা দুইটা করে নেয়ামত আমার এই প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি ভোগ করতেছি ওর ভাই এর শুক্রিয়া কি করতেছি সুক্রিয়া কী করতেছি শুক্রিয়া এটাই শুধু আল্লাহ দিকে খেয়াল রাখা যে আল্লাহ আপনি আমাকে এই সুযোগ দিচ্ছেন এই নিয়ামত দিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে এরকম আলহামদুলিল্লাহ নেয়ামতগুলো স্মরণ করে করে আলহামদুলিল্লাহ বলা আর ওই অবাদতের মাধ্যমে এটা স্বীকৃতি দেওয়া দানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া জিকির তাজবির মাধ্যমে স্বীকৃতি দেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে তার সমস্ত নেয়ামতগুলোকে এরকম খুঁজে খুঁজে বের করে তার সুক্রিয়া আদায় করার তৌফিকে আনায়ত করেন আমি আমাদের একটা দোয়া আছে আজকে দোয়া একজন মাইয়েতের জন্য এই জন্যে মা সালাটা আমাদের এই মসজিদের মোতোয়াল্লি সাহেব যে ছিলেন তার ছেলে তিনিও পরবর্তীতে মোতালিল্লি হয়েছিলেন আজ জয়াল সাহেব তিনিও ইন্তকাল করেছেন তার জন্যে জয়াল সাহেবের জন্য না দাদার জন্যে মানে মূল মোতোয়াল্লির জন্যে আচ্ছা ঠিক আছে মূল মোতোয়ালির জন্যে দাদার জন্যে তো ওনার জন্য দোয়া চাইছেন তার আপন জন তো এই দোয়ার মিষ্টি তো খেতে পারবেন না এখন কোনটা করবেন মিষ্টি খাইবেন না দোয়া করবেন দুশ্মন মনে করেন না যে আমাকে মিষ্টি খাওয়া বন্ধ করতেছে না আপনার মিষ্টি খাওয়া বন্ধ করতেছেন আপনি মিষ্টিটা নিয়ে মিষ্টিটা নিয়ে আর বাইরে ফুকির টকির থাকে এদেরকে দিয়ে দিয়ে আর যদি মিষ্টি খাওয়ার নিয়ম থাকে চুপচাপ বসে থাকেন দোয়া করেন না সমস্যা নাই দোয়া আমরা করতেছি আপনি করেন না আপনার যদি মিষ্টি খাওয়ার নিয়ম থাকে কারণ মেয়েদের জন্য দোয়া কোনো বিনিময় গ্রহণ করা যায় নাই এখন হয়তো ওনারা বলবে যে আমরা বিনিময় দেই নাই আমরা মেহমানদারি করাই এটা একটা ধোকা আজ পর্যন্ত এত বছর বছর আপনারা বৈশা বৈশা হওয়ার শুনছেন মোতাল্লি সাহেবের ভাষার থেকে আপনাদের জন্য মিষ্টি পাঠাইছে তা আজকে পাঠাইছে আবার সাথে কি চাইছে দোয়াও চাইছে যদি দোয়া না চাইতো না চাইয়া বলতো যে হুজুর মিষ্টিগুলো খাওয়াই দিয়ে আজকে মুসল্লিদেরকে আমরা খাই ফেলতাম আমি শুদ্ধা খাইতাম সমস্যা ছিল না যদি দোয়া না চাইতো কিন্তু যেহেতু দোয়া চাইছে আমরা শুধু দোয়া করবো আর মিষ্টিগুলো ইনশাআল্লাহ তাহলে হাতে করে নিয়ে আরেকজনকে দিয়ে দেবো সে যেই হোক গরিব হইলে ভালো রাস্তায় কত গরিব মিষ্কিন থাকে তাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আর না এলে গ্রহণই করার দরকার নেই ওনারা এটা অন্যভাবে ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ একটা সহি মাসালের উপর আমল করতে পারা এটা আল্লাহ তালাগে আমার গরিব থাকে তাই না ভুল কেন করব। সামান্য একটু খায় আমার হালাল রক্তটাকে আমি কেন হারাম বানাবো বলে আমার অ্যাহ বন্ধ হয়ে যাবে এ বন্ধ হয়ে যাবে এবাদত কবুল হওয়া বন্ধ হয়ে যাবে এটা চল্লিশ দিনের আমল নষ্ট হয়ে যাবে আমল কবুল হবে না আরাম যদি গাছ আছে যায় ভিতরে এটা কারণ খালি মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম ৪০ দিন বলছেন বইলাই হয়ে গেল। আরে ডাক্তাররা গবেষণা করে দেখছেন একটা খাবার পেটে গেলে চল্লিশ দিন পর্যন্ত শরীরের মধ্যে তার এটা প্রতিক্রিয়া থাকে আসর থাকে রসুল বলসেন খাই জানবে না ডাক্তারদেরও কথা একটা খাবারের প্রতিক্রিয়া কয়দিন পর্যন্ত থাকে চল্লিশ দিন পর্যন্ত থাকে এই জন্য রসুল বলছেন দিন পর্যন্ত আমল কবুল হবে না কেন যেহেতু আর হারামের সবচেয়ে খারাপ দিক হচ্ছে বেহায়াপনাপনা হার কি হারাম পেটে গেলেই মানুষের শরীর থেকে পর্দার কাপড় খুলে যাবে যদি কোরআনে কোরআন কেরিমে আসছে ই প্লিজ হজরত আদম আলি সাল্লামকে হাওয়া তাদেরকে দিছে কেন মা তাদের শরীরের মধ্যে যে কাপড় ছিল এটাকে খুলে ফেলা হারাম খাওয়ার সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে শরীর থেকে নিষিদ্ধ জিনিস খাওয়ার পর কাপড় খুলে গেছে এই জন্যে ইডলিশের এখন মহাষড়যন্ত্র হচ্ছে হারামের যত রাস্তা আছে খুলে দাও হারামের রাস্তাগুলো খুলে দাও কারণ হারাম গেঁজা ঢুকলে অটোমেটিক তার শরীর থেকে কাপড় কমে যাবে আদম হাওয়ার আলি ইসালাতের পেটে ওই নিষিদ্ধ আল্লাহ তালা কাপড় কি করে দিয়েছেন খুলে দিয়েছেন যে শেষ যাও বের হয়ে যাও জান্নাত থেকে ওই জান্নাতের নামত থেকেও বঞ্চিত শরীর থেকে কাপড়ও খুলে যাবে এই বেহায়াপনার মূল হচ্ছে এটা এই জন্যে এই হারাম যারা বেশি ছড়াইতে পারে ইহুদিন আসারা শয়তান চক্রের কাছে তাদের মূল্য বেশি হারাম যারা ৪০ টা মুসলিম রাষ্ট্রে যেই ব্যক্তি হারাম সুদি লেনদেনকে ছড়াইয়া দিচ্ছেন সেই ব্যক্তিকে তারা নোবেল পুরস্কার দিয়া পুরস্কৃত করেছেন তাই না অর্থনীতিতে দিলে আপনি বুঝে যাবেন যে অর্থনীতিতে দিছে না আ বুঝছি কী লেগে হারাম ছড়াইছেন তো এই জন্য দিয়েছেন এই জন্য অর্থনীতিতে দেয় না কিসে দিছে কোন শান্তির কামটা করছে খুন শান্তির কাম করছে আল্লাহ আকবার এগুলো বুঝার জিনিস তাদের কাছে অনেক প্রিয় কাজ হয়েছে কারণ হারাম ছড়াই দিতে পারছে হারাম ছড়াইয়া দিলেই বেহায়া পানো শুরু হয়ে যাবে মানুষ বেহায়া হয়ে আল্লাহ আল্লাহকে ভুলে যাবে ফাতাল হায়া লজ্জা যখন চলে যাবে তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে আল্লাহ তাদেরকে হেফাজত করে না আমিন আমরা মাইয়ের জন্যে মাইয়ের সহাব রাসায়নির জন্যে মাইয়ের জান্নাত পান এই আশায় তার পরিবার আছেন তাদের দোয়া আল্লাহ তালা বেশি কবুল করবেন তাদের সাথে আমরা শরী খব আর কি ইনশাল্লাহ তো এটা এমন না যে সূন্যর হাদিসে আসছে এরকম সুরে ফাতে একবার পড়া তিনবার সুরে এখলাস পড়া আমরা যেটা করি এমন না যেটা হাদিসে আসছে যে এই আমল করতে হবে না এটা এই না এটা এই জন্যে যে সুরে এখলাসের অনেক ফজিলত সুরে এখলাস তিনবার পড়লে কোরআনে করিম খতবের স্বভাব সুরে ফাতেহা উম্মুল কোরআন কোরআনের মূল কোরআন এমনকি মহাদ্দেশি মুভাসিনকরাম বলেছেন সুরে ফাতেহার মধ্যে পুরা ক্রান্ত আছে আছেই। যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবের বক্তব্যটা আল্লাহ তাল সুরে ফাতেহার মধ্যে ঢুকে দিছে তো এই এইরকম দামি একটা সুরা হচ্ছে সুরে ফাতেহা এই জন্য আমরা পড়ি এর অর্থ এটা না যে হাদিসে আছে যে মাইতের জন্য দোয়া করলে একবার সুরে ফাতেহা পড়েন তিনবার সুরে পড়েন এটা এই জন্যে ভুল আমরা থাকবো না ভুলে বুঝবো না বরং এটা মনে করে পড়লেও কিন্তু বেদায়াত হয়ে যাবে যে এটা সিস্টেম বুঝি এটাই বুঝি শরীয়ত এটাই বুঝি সুমনা রকম মনে করলেও বেদায়াত হয়ে যাবে না এটা এই কারণে না বরং এই সুরাগুলার ফজিলত অনেক বেশি সংক্ষেপে আমরা ফজিলতওয়ালা জিনিসটাই পড়তে চাই অল্প সময়ে বেশি ফজিলত যেটা এটা আমরা করি আল্লাহ আল্লাহুল্লাহ اطيعوا الذين انعم الله عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লাহু কুফুয়ান আহাদ। দুরুশনী করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা